সম্মানিত সুদী দর্শক পৃথিবীর যে জায়গা থেকে বসে আপনারা আমাদের সাথে অনুষ্ঠানে যোগ দিয়েছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি মুসলিম সমাজে প্রচলিত কুসংস্কার আল্লাহরুল্লা আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের জন্য বিধান দিয়েছেন আমাদের জন্য পথের নির্দেশনা দিয়েছেন তারপরেও আমরা কার প্ররোচনায় পড়ে আল্লাহর বিধানকে নির্দেশনাকে রসুলের পথকে উপেক্ষা করে কুসংস্কারের মধ্যে হাবুডুবু খাবো হতে পারে কি কোনো মুসলিমের তা কাম্য কখনও না আমরা সবাই চাই কিন্তু অসাবধানতাবোষক কিংবা জাহিলিয়াতের গোল ধাঁধার কারণে আমরা যেন কোনো না কোনোভাবে কুসংস্কারের জালে আবদ্ধ হয়ে যাচ্ছে। অনুরূপ একটি কুসংস্কার নিয়ে আজকে আলোচনা করবো সেটি হলো আল্লাহর নেহামত সন্তান সেই সন্তান যখন জন্ম নেয় এই সন্তান জন্মকেন্দ্রিক কিছু কুসংস্কার আমাদের সমাজে রয়েছে সেগুলি অত্যন্ত জরুরি তাই এই অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি এবং আপনাদের পক্ষ থেকে পিস্তি বাংলার পক্ষ থেকে যে সকল অতিথিবৃন্দরা আমাদের সাথে যোগ দিয়েছেন তাদেরকে স্বাগত জানাই চলুন তাদের সাথে পরিচিত হয়নি প্রথমেই আমার ডান থেকে অভিষ্ট আছেন বিশিষ্ট আছেন বিশিষ্ট আলমদিন শেখ মুখলেসবিনী এবং আমার সর্ব বামে অভিষ্ঠ আছেন বিশিষ্ট আলমদিন ইসলামী চিন্তা শেখ শহীদুল্লাহ খান মাদানীলকুম রহমতুল যাদের সন্তান হয়নি সে মানুষকে গিয়ে জিজ্ঞাসা করা হোক সন্তানের আকাঙ্ক্ষা কীরকম এই নিয়ামত আল্লাহর আল্লাহরবুল আলমিন যে নিয়ামত দিচ্ছেন সে নিয়ামতটা আমরা যখন নিচ্ছি তখন আমরা কিভাবে নিচ্ছি জালে আবদ্ধ আগের তিনটি কুসংস্কার নিয়ে আমি কথা বলবো। একটি হলো বিয়ে হয়েছে এখন ওনারা সন্তান নেবেন না এই যে আল্লাহর উপরে হস্তক্ষেপ করা এটা করতে গিয়ে জন্ম নিয়ন্ত্রণের বিভিন্ন ধরনের তরিকা অনুসরণ করে তার বিষক্রিয়া থেকে যাবে যখন সন্তান নেবেন সন্তান সন্তান হাবা গোবা সন্তানের মেধা নেই কথা ফুটে না নানান তালের কুসংস্কার সন্তান হওয়ার যে কারখানা আপনি আপনার নকল পাশ দিয়ে কিছু দিয়ে সেটাকে আপনি নষ্ট করে দিলেন তখন আর সুরক্ষা তো থাকলো না সৃষ্টিকর্তা সেখানে এমন সিস্টেম রেখেছেন যে কোটি কোটি শুক্রানু প্রতিবারে যেখানে সেখানে যায় সৃষ্টি করেছেন আজকে জন্ম নিয়ন্ত্রণের এগুলি ঢুকিয়ে তার সেই ক্ষমতা শিশু ভালো হবে কি করে এটা একটা কুসংস্কার অতএব বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সন্তান দিক প্রথম জীবনে সন্তান হতে রিস্ক কম আল্লা সিস্টেমের উপরে কোন হস্তক্ষেপ যাতে আমরা না করিমা কাতাবল আল্লাহ নির্দেশ দিয়েছেন আপনার সাথে একটু যুক্ত করতে যাচ্ছি। আসলে এই প্রকতির নামে দেখা যাচ্ছে জরায়ুর ক্যান্সার হচ্ছে ক্যান্সার হচ্ছে সন্তান নষ্ট হচ্ছে মা একটা ওষুধের মানে ডিসপেন্সারি প্রত্যেকটা মা এখন একটা ডিসপেন্সারিতে পরিণত হয়েছে সারা বছর তাকে ওষুধ খেতে হয় না ডাক্তার সাহেব এমন ওষুধ তিনি প্রেসক্রাইব করেন যেটা খেলে সিজার ছাড়া সন্তান বাধ্য করে আপনাকে সিজারে নিয়ে যাবে বিশ্বব্যাপী মুসলমানদের সন্তান কমাবার জন্য রকম ঔষধও কিন্তু শুক্রানু থেকে যখন সেটা নিক্ষিপ্ত হয় তাহলে সন্তান মেয়ে হবে না ছেলে হবে সেটা যেন পুরুষ দায়ী এখন একটা স্ত্রীর ঘরে মনে করেন পাঁচটা মেয়ে হলো সাতটা মেয়ে হলো বা তিন চারটা মেয়ে হলো বলে এই খারাপ বাবার বাড়িতে ভাটাই বেসারির জীবনে কত সরম কত কলঙ্ক যত দোষ ওনার অতচ যত দোষ সব পুরুষটার কারণ পুরুষের ক্রমোজমের মধ্যে যদি না স্ত্রী কখনো ছেলে জন্ম দেবে না ওখানে পুরুষের ক্রমোজম হলো দুইটা মায়ের ক্রমোজম হলো একটা এক্স ক্রমোজম পিতার যদি এক্স যায় এক্স প্লাস এক্স সন্তান হবে মেয়ে আল্লা সিস্টেমে আর পিতা যদি সেখানে ওয়াই সংযোগ করেন তাহলে ওয়াই এক্স তাহলে সন্তান হবে ছেলে তাহলে মেয়ে হচ্ছে না আমরা বলবো যে দায়ী কে আল্লাহ এইভাবে দিয়েছে কোন দোষ নাই আমরা সারা পৃথিবীর বউগুলিকে এই অপভাব থেকে আমরা মুক্তি দিতে চাই কুসা অনেক সংসারে অশান্তি ঠিক আছে ইহা বলে আল্লাহর একটা উপহার তিনি যাকে চান মেয়ে সন্তান দিবেন যাকে চান তিনি দুইটা আমাদের করণীয় থাকতে পারে একটা হলে আমি করলাম করলামের উপরে এটা একটা দিক আছে গেল আরেকটা হলো না আমি একটু চিকিৎসা করলাম আমি একটু চেষ্টা করি দেখি না এই চেষ্টার মধ্যে আমি বলতেছি চেষ্টা করতে গিয়ে একদম লোক চলে যায় হুজুরের কাছে আছে যে এই মানে আরব দেশেই ছিল কিছু খেজুর গাছ আর এই খেজুর গাছকে বলা হতো মানে আপনার এইগুলি হলো আল্লাহ পাঠা যে সমস্ত মেয়েদের বিয়ে হতো না তারা সেগুলিকে জোড়াই ধরে মা বোনেরা আছে যে ইটের ভারে আস্তে আস্তে যেমন গাছের ডালাটা নই যাবে ঠিক ক্রমান্বয়ে আস্তে আস্তে মানে সন্তান ধারণের জায়গায় জড়ায়ুতে মায়ের সন্তান এভাবে পীরের দয়ায় হয়ে যাবে আপনার পক্ষ থেকে আপনি আমাকে একটা পবিত্র সন্তান দেন ইব্রাহিম করেছেন আপনি দেন কোন হুজুর কোন মাজার কোন দরগা এগুলি না সরাসরি আল্লাহ কাছে জীবন আপনার পাঁচ বছর সাত বছর দশ বছর পনেরো বছর এমনকি বিশে কোন সন্তান হয় নাই তখন জানতে পারলো যে পুরুষ আপনার অক্ষম পুরুষের মধ্যে সেই যোগ্যতা নাই তখন করলো কি এই স্ত্রী নিয়ে যে সচার হওয়া উচিত এবং সচেতন মানুষ করবে না তাদের ভিতরে মানবতা বোধ এটা করবে না বিবেকহীন যারা তারা এই চিন্তাটা করবে কারণ তাদের জন্য আসল হলো দুনিয়া তারা মনে করে যে আমার সন্তান না থাকলে আমার সহায় সম্পত্তি গুলি কার দখলে জড়ায়ু ভাড়া এটাও তো এটাও সেই সন্তানের পদচারণা সন্দেহ নেই আর এটা জাহিলি কাস্ত। অবশ্যই কাজ বরং জাহেলিদের স্বভাবে আসলে আমাদের সমাজের মাঝে ইসলাম চর্চা না থাকার কারণে নারীরা বুঝে না ছোট একটা বিরতিতে অল্প কিছুক্ষণের জন্য তারপর আবার ফিরে আসবো এই শিক্ষণীয় অনুষ্ঠানে ততক্ষণে পরিষ্কার করতে হবে মনের ধর তা না হলে চোখ জবান করতে পারে ছোট বড় অনেক ভুল শরীয়র বিরোধী বহু কাজ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 बसा सम्पर्की रही इसलमर अन्य नीतिमला अनुष्ठान जगे इी लेंदेन परवर्ती अनुष्ठान पिसा মানুষের ইসলাম সম্পর্কে সঠিক স্বচ্ছ ধারণা না থাকার কারণে এবং অমুসলিমদের সংস্পর্শে চলার কারণে তাদের সেই কুসংস্কার আজকে মুসলিম সমাজে এসে যাচ্ছে সন্তান জন্মের পূর্বে বা সন্তান আসার পূর্বে কিছু কুসংস্কারের কথা মুফতি সাহেব বলেছেন সন্তান যখন এসে যায় সেই এসে যাওয়ার পরেও আমাদের সমাজে অজ্ঞতার কারণে অনেক কুসংস্কারে লিপ্ত হয় মায়ের গর্বে যখন সন্তান আশ্রয় নেয় বা এসে যায় তখন অনেক মারা চিন্তা করেন যে এই অবস্থায় এই কাজ করা যাবে না করলে সন্তান এই বিকলঙ্গ হবে বা এই অবস্থায় বিশেষ করে যখন পূর্ণিমা হয় অমাবস্যা হয় সেই সময়গুলিতে খারাপ মানুষের সাথে দেখা সাক্ষাৎ বা ইত্যাদি সর্বসময়ের জন্য এটা শরীয়তের সীমারেখা রয়েছে এবং বিশেষ করে অনেকগুলি খাদ্য উপার্জন করে এই খাদ্য যদি খায় তাহলে সন্তান এই প্রকৃতির হবে সে অনেক সময় দেখা যায় যে কিছু কিছু মায়েরা আছেন যারা যখন সন্তান ধারণ করেন আল্লাহ দিয়ে ক্ষমতা তখন দেখা যায় অনেক সময় আগে ভালো ছিলেন কিন্তু ওই সময় ডায়াবেটিস বেড়ে যায় তখন বাচ্চাদের ছবি লটকানো হয় আর বলে মায়ের যদি সন্তানের তাকায় তাহলে সুন্দর সন্তান হবে ছেলে সন্তান তারপরে আবার আর একটা আছে যে সোয়ার মাঝে রয়েছে বিশেষ করে সন্তান আসার আগেও ভাবে পীর ফকিরদের কাছে অনেকভাবে ধর্ন দিয়ে অনেক কিছু সংগ্রহ করা হয় সন্তান এসে গেলে তারপরে এই সন্তান যেন সুস্থ সুন্দর ভাবে জন্ম লাভ করে যেন কোন রকমের বদা লোহার কথা জিনিস মাথার নিচে রাখা হয় যেন কোন রকমের বদ নজর না আসে কোন রকমের আক্রমণ না হয় আসলে একজন মানুষ যদি আল্লা সুহানাকে সত্যিকারী সব কিছু থেকে মুক্তি চায় তাহলে গুরুত্বপূর্ণ ফরজ যেটা সলা তো হয়তো আদায় করে না আর এগুলি থেকে বাঁচার জন্য বিভিন্ন রকমের আয়োজন বিভিন্ন রকমের ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করে এই সমস্ত বিষয়গুলি অবশ্যই কুসংস্কার এবং এগুলি অবশ্যই বর্জনীয় মায়ের উচিত সন্তানের জন্য আল্লাহ আপনার গর্বপাতের সময় আসে সন্তান এসে যাবে এই মুহূর্তে গিয়ে দেখা যায় অনেকেই মুসলিম কি বা অমুসলিম অমুসলিমদের কাছে গিয়ে পর্যন্ত পানি এটা নিয়ে আসেন তাবিজ নিয়ে আসেন এবং বিভিন্ন প্রকার আরো সর্বনাশ করবে সে কারণ আমাদের জন্য শেফা হলো আল কোরআন আলিল কোরআন ইমানদারদের জন্য হেদায়ত এবং শেফা অথবা ওই দোয়া যে দোয়া নবীন আছে সেটা অন্য জিনিস কিন্তু কোনো অমুসলিম বিজাতি থেকে কোনো কিছু আনতে যাওয়া এবং বাড়ি বন্ধনে কথা যে বললেন যে ওটা তো ওরা তো শাহের জাদু যে আমরা বলে রাখি আমাদের অনুষ্ঠান থেকে যদি তিনি পাঁচশক্ত সলাতে পরে আয়তুল কুর্সি তিনি নিয়মিত পড়েন এবং পাঁচ চালাতের পরে তিন কুল তিনি যদি বিশেষ করে মাগের পরে তিনবার তিনবার করে এবং ঘুমাবার আগে যদি হাতের মধ্যে তিনি তিন কুল ভরে নভিজিৎ তরিকা তিনি যেভাবে আমরা বলবো যে এই সময়ে তিনি তিনি সুরে নিজে সম্ভাবনা সকাল এবং সন্ধ্যা করে থাকে এটাও কিন্তু একটা হলো ফলাফল যে প্রাথমিক পর্যায়ে সন্তান না নিয়ে বিভিন্ন রকমের যখন করা হয় এগুলির কারণে তখন সন্তান হয়তো কনসেপ্ট হচ্ছে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে আবার অকালে গর্ভপাত হয়ে যাচ্ছে এগুলিও কিন্তু একটা বড় ধরনের কারণে একটা অস্বাভাবিক জিনিস অস্বাভাবিক প্রক্রিয়া গ্রহণ করার কারণে তো জিনিসটা আল্লাহ দেয়া নিয়মের মধ্যে থাকলো না জানো রকম হয়ে গেল তো আসলে তো সন্তান যাই হোক সন্তানের ব্যাপারে মা বাপের দোয়া একটা বিরাট জিনিস যেমন একবারে শেষ পর্যায়ে বুঝল যে সন্তান হয়েছে আস্তে আস্তে ভারী হয়ে যাচ্ছে তখন তারা দুজনেই চিকিৎসা সবচেয়ে বড় এটাকে কি বলে ওই যে গায়নি যেটা আল্লা সেই সন্তানকেও আদর্শ আমরা কি এখানে ইমরানের স্ত্রী কাছ থেকে শিক্ষা নিতে পারি না তিনি নিজে দোয়া করছেন আল্লাহ আমি আমার যে সন্তানটা হবে আমার যে সন্তানটা দিবে তাকে জন্য শয়তান আশ্রয় না করতে পারে এবং তার যে সন্তানটা হবে সেটাকে আমরা নগদ না এখানে তিনি যে সন্তান তার সম্ভাবা সন্তান সম্ভবা আসলে স্ত্রী যখন তাদের যৌবনের দাবি মেটাপার জন্য তারা যায় তখন তারা একটা দোয়া পড়তে হবে তুমি দূরে রাখো এই দোয়া যদি স্বামী স্ত্রী তারা পড়ে তাদের ওই মুহূর্তে তাহলে নবীজি বলছেন যদি কোন সন্তান তোমাদের ভাগ্যে আল্লাহ লিখে দেন যেটা সরারি ব্যবস্থাপনা এর ভিতর দিয়ে একদিক থেকে যেমন আমাদের ইমানের পূর্ণতা পাবে এবং আমরা নিশ্চিত হতে পারবো সন্তানটা আপনার বাধামুক্ত হবে মা অনেকটা সেই হবে অপর দিকে আমরা কুসংস্কার থেকে বাঁচতে পারবো ইমান হারাবার মতো যে সমস্ত বিষয়গুলি আছে অপরদিকে তার নেকি লেখা হচ্ছে একটা কথা বলেছিলেন যে অনেক সময় অনেকে ঘরে সুন্দর সুন্দর ছবি ছবি রাখে যাতে সন্তান সুন্দর হয় এটা দুইটা দিক আছে একটা হলো কুসংস্কারের দিক আর আরেকটা হল আধুনিক বিজ্ঞান গবেষণার একটা বিষয় এখানে আছে যে টেলিপ্যাথি মানে মার মধ্যে একটা ইয়া হয় মানে প্রতিবিম্বন হয় আর কি খুব সেন্সিটিভ হয়তো ওই সময়ে কোনো ফসা জিনিস সামনে থাকলে একটা মানে এটার একটা প্রতিবিম্বনের প্রক্রিয়া আল্লাহর সৃষ্ট নিয়মে যদি সন্তানটা সুন্দর হয় আল্লাহ সৃষ্টিগত নিয়মে ওই ধারণা হইলে কিন্তু সেদিক হবে না সৃষ্টি নিয়মে এটা হতে পারে না মিল খাই তাহলে আমরা দেখুন আমি মনে করি তা হল কোন মা যদি সন্তান আসার আগেই সুন্দর সুন্দর ছবিগুলির দিকে আকৃষ্ট হয়ে থাকে একটা চাওয়া কামনা বাসনা পরবর্তীতে হয়তো বা সেই ধরনের সুন্দর আমাদেরকে যেতে হচ্ছে বিজ্ঞ আলোচকদের আলোচনা এতই প্রাণবন্ত যে মনে হচ্ছে আরো কিছুক্ষণ সময় দেয় কিন্তু সময় হচ্ছে আজ আর নয় তবে মনে রাখবো আমরা আল্লাহর নিয়ামত চাইবো। আল্লাহ জাহিন তার রসুলছেন যে আমি রসুল আসলাম করতে বলেছেন সন্ন্যত মোতাবিক্সে দোয়াগুলি পাঠ করব কোরআন করব আল্লাহ সাহায্য চাইব তাহলে আমাদেরকে আর কোনো প্রকার কুসংস্কার এমনকি কুফরিতে যাওয়ার কোন সম্ভাবনা আর থাকবে না আসুন আমরা ইসলামকে বুঝি তাহলেই কুসংস্কার থেকে মুক্ত থাকতে পারবো আল্লাহ রবীন্দিন আমাদের সকলকে তো অভিযান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সৃষ্টিকর্তাকে জানার জন্য ইসলামের প্রকল্প মেনে চলার গুরুত্ব কি ভালো মন্দির মাঝে তফাত করার জন্য চেতনা দিয়েছে করে ইসলামের উপরে আব্দুল্লাহ জাহাঙ্গীর শেখ শাহিদুল্লাহ খান মাদানী আহমদুল্লাহ বিনাম্মদার হোসেনের উপস্থাপনায় अनन्य गुणावल जान देखान माना दुनिया आज रे नुन सम्प्रचार सकाल आठ टेलेश